এখানে আল্লাহ সুবান বিজয় বলতে কোন ঘটনা কে বুঝিয়েছেন আলোচনা করেছি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই সুরা আলফাত করেছেন তাহলে এখানে যে বিজয় যে হলো কোদাই সন্ধি কোদাই সন্ধিকে আল্লাহ সুবান তালা বলছেন বিজয় খালি বিজয় না তারা সকলে বুঝেছেন যে হোদায় বিয়ার সন্ধি হলো আমাদের পরাজয় কিন্তু নবী সাল্লাহাম বুঝছেন যে হোদায় বিয়ার সন্ধি হলো আমাদের বিজয় তো আল্লাহ সুবাহতালা ওই নবী সাল আমি আপনার জন্য সুস্পষ্ট বিজয় দান করেছি বিজয়ের দ্বার আমি উন্মুক্ত করে দিয়েছি এটা কখন বলছেন আল্লাহাক যখন হোদাবিয়ার সন্ধি চুক্তি শেষ করে ঠিক সেই সময় কিছু দূর যাওয়ার পরে আল্লাহ আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করলাম সুহান এই আয়াতে কারিমা নাজিলের সাথে সাথে আল্লাহ নবী সালামের কাছে আসলেন এসে বললেন আল্লাহ করে বলছি অবশ্যই এটা বিজয় সোহান অবশ্যই এটা বিজয় এরপরে প্রথম তো ওমর প্রশ্ন করলেন এরপরে করতে পারলাম না এক নম্বরে দুই নম্বরে আমরা চেয়েছিলাম যে আমরা একটু বায়তুল্লাহর তাওয়াফ করবো সেই বায়তুল্লাহর তাওয়াফ করতে পারিনি এরপরে আমরা যে সুক্তিটা করলাম সেই চুক্তির মধ্যে আমরা শর্ত দিলাম যে মক্কা থেকে কোনো লোক মদিনা গেলে তাকে আমরা ফেরত দিয়ে দিব কিন্তু মদিনা থেকে কোনো লোক মক্কা আসলে তাকে ফেরত দিবে না তাহলে এটা তো আমাদের বিপক্ষে এটা অপরাজয় এরপরে আমাদের এই ঘনিষ্ঠ দুজন মমিন একজন হলেন আবু জামদাল রদি আল্লাহ তালহু এবং আবু বসির রদি আল্লাহ তালহু এই দুই মাজলুম বাইকে আমরা তাদের হাতে আবার তুলে দিলাম তাদেরকে আমরা নিয়ে আসতে পারলাম না সব দিক থেকে তো আমাদের পরাজয় তাহলে আল্লাপা কিভাবে তখন নবী সাল্লাম ব্যাখ্যা দিলেন নবী সালাম বলেন শোন কিভাবে বিজয় এক নম্বর বিজয় হলো দিন পর্যন্ত মুর্শিকেরা মোহাম্মদ সাল্লা সাল্লামকে একজন বিদ্রোহী মনে করত কিন্তু আজকে মক্কার মুসিকেরা স্বীকৃতি দিল যে মোহাম্মদ সাল্লাম একজন রাষ্ট্রপ্রধান সভা এতদিন বলতো একটা বিদ্রোহী যে আমাদের দেশের মধ্যে যে ফেতনা তৈরি করতেছে না আওয়াজ একজন ফেতনাবাজ মনে করত মুর্শিকেরা আজকে তারা আমার সাথে সন্ধি চুক্তি করে স্বীকৃতি দিল যে এই চুক্তিটা হচ্ছে মুহাম্মদ এবং মক্কার অধিবাসীদের মধ্যে এক পক্ষ মুক্ত যে ইসলাম পৃথিবীতে একটা ধর্ম ইসলাম একটা জীবন ব্যবস্থা এটা তারা স্বীকৃতি দিল তো এটা বিজয় না তিন নম্বরে বিজয় হলো আমরা যে জায়গায় গিয়ে অবস্থান করেছি হোদায় বিয়া এই হোদায় বিয়া মক্কা থেকে মাত্র ১৩ মাইল মক্কা থেকে তাদের বাড়ি থেকে ১৩ মাইল তাদের বাড়ির দরজায় গিয়ে আমরা হাজির হয়েছি আমাদের সাথে যুদ্ধের কোন সরঞ্জামা না খালি সবাই সাথে একটা তরবারি চোদ্দশো মানুষ তাদের ঘরের মধ্যে যায় হাজির এই চোদ্দশো মানুষকে যদি মক্কার মুশ্রিকেরা ইচ্ছা করত চোদ্দশো মানুষকে হত্যা করে ফেলতে পারতো সবার সাহায্য বরণ করতে হইতো তাদের বাড়ির কাছের থেকে ফিরে আসতো এটা তো বড় বিজয় নবিস ব্যাখ্যা দিলেন এরপরে তোমাদের বড় বিজয় হলো তোমরা মক্কার মদিনার যে চোদ্দশ ইহুদিরা মুশিকেরা মুনাফেকেরা তারা ইচ্ছা করলে তো আমরা মক্কায় আসছি তারা মদিনা সব দখল করে নিয়ে নিতে পারতো পারতো না তাহলে মদিনা নিরাপদ মদিনাও তোমাদের কিছু হয় নাই তাহলে এটা বিজয় না মুবিন সামনে আসতেছে সেগুলা হল খাইবার বিজয় হোনাইন বিজয় তারপরে মক্কা বিজয় বড় বড় বিজয়গুলা তোমাদের জন্য অপেক্ষা করতেছে এটাকে আল্লাহ হিসারা বলছেন আমি আপনাকে সুস্পষ্ট ফতা সুস্পষ্ট বিজয় আমি দান করেছি